ইমরান ইবনু হুসায়ন রজাল্লাহ তালাহুতে বর্ণিত তিনি বস্রায় আলী রজাল্লাহ তালাহ এর সঙ্গে সালাত আদায় করলেন অতপর বললেন ইনি অর্থাৎ আলী রজাল্লাহ তালাহু আমাকে আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামের সঙ্গে আদায়কৃত সালাতের কথা স্মরণ করিয়ে দিয়েছেন আর তিনি উল্লেখ করেন যে নবী সাল্লাহ সাল্লাম প্রতিবার মাথা ওঠাতে ও নামাতে তাকবীর বলতেন